আবু হুরাইরা রজিয়াল্লাহ তালাহ্নতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে বলতে শুনেছেন যে জামাতের সালাত তোমাদের কারো একাকি সালাত হতে পঁচিশ গুণ অধিক স্বভাব রাখে আর ফজরের সালাতে রাতের ও দিনের মালাক্গণ একত্রিত হয় অতপর আবু হুরায়রা রজিয়াল্লাহ তালাহনু বলতেন তোমরা চাইলে এর প্রমাণস্বরূপ ফজরের সালাতে মালাকগণ উপস্থিত হয় সুরা ইসরা আয়াত নম্বর আটাত্তর এ আয়াত পাঠ করো।